تَكْلِيمًا رُسُلًا পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন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 আল্লাহ মহামতা আল্লাহ যখন নু আলাই সাল্লাম সম্পর্কে উল্লেখ করেছেন কথা বলেছেন তখন কুরআনে তার দাওয়া নিয়ে কথা বলেছেন হুদ আলাহ সাল্লাম সম্পর্কে কথা বলেছেন তখন তার দাওয়াতের কথা উল্লেখ করেছেন যখন সাউলের কথা উল্লেখ করেছেন তখন তারও দাওয়াতের বিষয়টি উল্লেখ করেছেন আলোচনা করেছেন কিন্তু যে নবীর ক্ষেত্রে আলহ মোহামত আল্লাহ দাওয়া নিয়ে কোন কথাই বলেননি তিনি হচ্ছেন সহিদিনা আইব আল্লাহ সাল্লাম আল্লাহ মোহাম্মত আল্লাহ আয়ুব আলাইস্লামকে নিয়ে কুরআনে আলোচনা করেছেন কিন্তু কিন্তু তিনি তার কমের নিকট তার দাওয়াত নিয়ে কোনো বিষয় উল্লেখ করেননি আল্লাহ সুহামতাল্লাহ আইয়ুব আল্লাহ সাল্লামের সবরের কাহিনীকে আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহাল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তাকে পেয়েছিলাম সবরকারী হিসেবে অন্যত আল্লাহ সু মহামতাল্লাহ বলেছেন নিমাল আব্দ কত চমৎকার বান্দা ছিল সে আইব আলাহিস্লামের প্রশংসা স্বয়ং আল্লাহ সু মহাম্মতাল্লাহ করছেন সুতরাং আল্লাহ সু মাহাতা যখন কোন একজন বান্দার প্রশংসা করছেন বুঝতে হবে এর মধ্যে বিশাল তাৎপর্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়ের মধ্যে রয়েছে আমরা দেখতে পাই সালাহগণ তারা বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে বাকিদের সামনে দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবে আল্লাহ সুমাতা উপস্থাপন করবেন ধনীদের সামনে দৃষ্টান্ত হিসেবে প্রমাণ হিসেবে পেশ করা হবে সুলাইমান আলাহিসাল্লামকে কৃতদাসদের সামনে পেশ করা হবে ইউসুফ আলাহিস্লামকে এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের সামনে উপস্থাপন করা হবে আইব আলাহামকে অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তিদের মধ্যে উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছেন আইব আল্লাহ আমরা জানি আলোসার প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে এবং তারা সকলেই সেই সমস্ত পরীক্ষায় সবর করেছেন এবং উৎকৃত কার্য হয়েছেন কিন্তু আইউব আলাহিস্লামের আলোচনায় আলহসামতাল বিশেষভাবে বলেছেন ইন্না ওয়াজেদ না হু সোয়াবির নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবেই পেয়েছি এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে আলোচনা বাস্তবেই তাকে কঠিন কোন পরীক্ষায় আলোচকালা সত্যিই তাকে কঠিন কোন পরীক্ষার সম্মুখীন করেছিলেন এবং আমরা দেখতে পাই শুধুমাত্র সবরের প্রসঙ্গে আইব আল্লাহ সালামের ঘটনাকে আলোচ মহামতাল্লাহ কুরআনের দুইটি ভিন্ন সুরে উল্লেখ করেছেন এবং উভয় ঘটনার মধ্যে মূল থিম ছিল সবর প্রাধান্য পেয়েছে তার সবরের কাহিনী যেটা পরবর্তীতে প্রবাদ তুলল আইবের সবর হিসেবে পরিচিতি পেয়েছে আজকে আমরা যখনই সবরের কথা বলি ধৈর্যের কথা বলি আমরা আয়ুবের কথা বলি তিনি সবর এবং ধৈর্যের এক প্রতীক আইকন হয়ে আছেন আল্লাহ কুরআনে বলেছেন আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করুন যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল ইয়ে আল্লাহ শতান্ত আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলে দিয়েছে আল্লাহ মহাতাল একইভাবে সুরা আম্বিয়াতে বলেছেন এবং স্মরণ করুন আইয়ুবের কথা যখন তিনি তার রবকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পড়েছি এবং আপনি তো দয়াবানদের চাইতেও দয়াবান। দয়াবান্তা আর হামুর রাহিমিন সুরা আম্বিয়া এবং সুরা সয়াদের উভয় স্থানেই আইউব আলাহ সাল্লামের আলোচনা শুরুতে আল্লাহ নিকট আইব আলাহ সাল্লামের আহ্বান করার বিষয়কে দোয়া করার বিষয়কে আল্লাহকে ডাক দেওয়ার বিষয়কে আল্লাহ সুহামতাল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন দুইটি সুরাতে একইভাবে ইজ না দ্য ইজ না দ্য রবাহু তার রবকে আহ্বান করে বলেছিল সুতরাং আইয়ুব আল্লাহ সাল্লাম নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন যার জন্য তিনি আকতি ভরে একাগ্র চিত্তে আল্লাহ সহমাদ আহ্বান করছিলেন কাজেই আইয়ুব আলাহ সাল্লামের ঘটনা থেকে আমরা বুঝতে পারি বিপদে পড়ে একমাত্র আল্লাহকে আহ্বান করা এটা হচ্ছে সমাধানের পথ আল্লাহ সুমতাল্লাহ কাছে পৌঁছানোর জন্য তার আকুতিকে পৌঁছে দেওয়ার জন্য আইউব আলাহাম কোন ভায়া মাধ্যমের আশ্রয় নেননি সরাসরি তিনি আল্লাহের কাছে আহ্বান করেছেন এবং কত বিনয়ের সাথে তিনি নিজের অবস্থাকে পেশ করে বলেছেন ওয়া আন্তা আর হামার রাহিমিন আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী এই জন্যই আমরা দেখতে পাই আইব আলাহ সাল্লামের প্রশংসায় আল্লাহল্লাহ বলেছেন নেমাল আব্দ কত চমৎকার বান্দা ছিল সে এবং আলাহাম্মতাল্লাহ আরও বলেছেন ইন্নাহু আউআাব সে ছিল আমার প্রতি নিবেদিত আমার অভিমুখী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 এরপর এক সময় হঠাৎ করে সাইদিন আইউব আলাহিসাল্লাম একসাথে সব কিছু হারিয়ে ফেললেন তিনি তার পরিবার তার সম্পদ স্বাস্থ্য সবকিছু হারিয়ে ফেললেন এবং এই সব কিছুই হয়েছিল আকস্মিকভাবে হঠাৎ করে একজন মানুষ এই দুনিয়াতে যে বিষয়গুলোকে ভালোবাসে সাইদিন আইউব আলাহ সাল্লাম তার সবকিছুকে হারিয়ে ফেললেন স্বাস্থ্য হারালেন তিনি হারালেন তার পরিবার এবং সম্পদকে সম্পদ এবং পরিবার এগুলো হচ্ছে এমন দুইটি বিষয় কাফের কিংবা মুসলিম যেই হোক না কেন প্রত্যেকেই সম্পদ এবং পরিবারকে ভালোবাসে দুইটি বিষয় যার প্রতি আমরা সবাই কমবেশি আসক্ত যে কারণে আমাদের একটি ব্যবসা মহাতালা তিনি কোরআনে বলেছেন মালু আলমাল ধন সম্পত্তি মাল সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র সম্পদ এবং পরিবার দুনিয়াতে আমরা সবাই এগুলোকে ভালোবাসি এবং আলু সহতালা কি বলেছেন তিনি বলেছেন এগুলো হচ্ছে পার্থিব জীবনের শোভা সৌন্দর্যমাত্র আইব আলাহিসাল্লাম এই দুইটি বিষয়ের সাথে সাথে তার স্বাস্থ্যকেও হারিয়েছিলেন এই সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় যে আইব আলাহ সাল্লাম কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন অসুস্থতায় ভুগছিলেন তবে সেই অসুস্থতা ঠিক কিরকম ছিল সেটা সম্পর্কে সুন্না থেকে কোনো সরাসরি বর্ণনা পাওয়া যায় না আইব আলাহিসাল্লাম পরীক্ষায় পড়েছেন এটা স্পষ্ট পরীক্ষায় পাশ করেছেন এটাও স্পষ্ট তবে ঠিক কিরকম পরীক্ষায় পড়েছেন সেটা নিয়ে কুরআন বা হাদিসে সরাসরি কোন বক্তব্য বা ইঙ্গিত নেই এক্ষেত্রে অনেক ইসরায়েলি রাত বর্ণনা রয়েছে যেগুলোর সত্য মিথ্যা সম্পর্কে আলোচনা হাত তিনি সবচেয়ে ভালো জানেন আল্লাহ রফতুল্লাহাম তিনি এই ইসরায়েলি বর্ণনাগুলো সম্পর্কে বলেছেন যে তোমরা সেগুলোকে বর্ণনা করতে পারো কিন্তু সেগুলোকে তোমরা সত্যও বলবে না মিথ্যাও বলবে না এই ধরনের কিছু বর্ণনা এসেছে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 কাজে আইব আল্লাহ সাল্লাম এমন একটি রোগে আক্রান্ত হয়েছিলেন যেটা বাইরে থেকে দেখেও বোঝা যেত এবং সেই রোগ বিষয়ে সেই সমাজে লোকেদের মধ্যে কুসংস্কার প্রচলিত ছিল তারা এই রোগ আক্রান্ত হওয়াকে এক ধরনের অশুভ সংকেত বলে মনে ঘৃণা করত এবং কেউ এ রোগে আক্রান্ত হলে তার কাছ থেকে নিজেদেরকে পৃথক করত দূরে সরে যেত ফলে আইউব আলাহ সাল্লাম তিনি সেই সমাজে এক ঘরে হয়ে পড়লেন এবং কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে যে লোকেরা তাকে তার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 কাছের লোকেরা তারা বলতে শুরু করল যদি আল্লাহামতাল্লাহ তাকে ভালোই বাসতেন তাহলে তো তার অবস্থা এরকম হতো না যদি আল্লাহ মোহাম্মতাল্লাহ তাকে ভালোই বাসতেন তাহলে তো তারই অবস্থা এরকম হতো না আল্লাহ মোহাম্মতাল্লার একজন সম্মানিত নবী তার পক্ষে এই কথা শোনা এটা অসুখে আক্রান্ত হওয়ার থেকেও বেশি কষ্টদায়ক পীড়াদায়ক ছিল সেই দুনিয়াবী লোকেরা তার কি বলেছিল দুনিয়াবী কষ্ট বিপদ পরীক্ষার প্রতি দুনিয়াবী লোকেদের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যখন কেউ কোন একজন ব্যক্তি কঠিন পরীক্ষায় পরে তখন তারা বলতে শুরু করে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন তোমাকে ভুলে গেছেন কিন্তু আমরা কি দেখতে পাই আইবুল্লাহ সাল্লামের সেই কঠিন পরীক্ষা যখন সমাপ্ত হল আইবুল্লাহ সাল্লাম কৃতিত্বের সাথে সেই পরীক্ষায় পাশ করলেন সবরের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে উত্তীর্ণ হলেন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 এর কারণ হচ্ছে তার সাধ্যেরাপিয়ে দেন হাল সমস্ত অবস্থার জন্য আল্লাহরই প্রশংসা একজন মুমিন ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণ কর আল্লাহ রফুল তিনি বলেছেন একজন মুমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণকর যদি ভালো কিছু ঘটে থাকে তখন সে আল্লাহ শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি খারাপ কিছু ঘটে তাহলে সে সবর করে আর এটাও তার জন্য কল্যাণকর আরেকটি হারিস আমরা জানতে পাই রসুল্লাহ সাল্লাহসাল্লাম তিনি বলেছেন যদি একজন মুমিন ব্যক্তির গায়ে কাটাও বিদ্ধ হয় এর মাধ্যমে তার গুণা মাফ হয়ে যায় সুতরাং আল্লাহ সুবাহতাল্লাহ একজন সম্মানিত নবী আয়ুব আলাহিসাল্লাম তিনি খুব ভালো করেই জানেন আল্লাহ সুবাহতাল্লাহ তাকে কষ্ট দিচ্ছেন না কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয় বরং তিনি তার পরীক্ষা নিচ্ছেন আরো ভালো কিছু দেওয়ার জন্য এই কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষার বিনিময়ে আলস মহমত আল্লাহ তাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য যোগ্য করে তুলবেন এই জন্য আমরা দেখতে পাই সেই কষ্টে পড়ার বিষয়টিকে যে কষ্ট এবং যন্ত্রণা তিনি অনুভব করছেন সেটাকে যখন তিনি আলস মহমত আল্লাহর কাছে উপস্থাপন করলেন সেই কষ্ট এবং যন্ত্রণাকে শয়তানের ধোকা হিসেবে চিহ্নিত করেছেন বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে নয় তিনি বলেছেন শয়তান আমাকে যন্ত্রণা এবং কষ্ট পৌঁছে দিয়েছে আল্লাহ তার কাছে দুয়া করলেন এবং বললেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি ও আন্তা রাহামুর রাহিমিন এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী আল্লাহ তিনি বললেন ফাস্তা জব না আলাহু এরপর আমি তার ডাকে জবাব দিলাম সারা দিলাম فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ دُرْ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا, عندنا وَذِكُرًا لِلْعَابِنِينَ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ دُرْ اوان تار دخو قشتوك دور قرد لام আল্লাহ সুহামতাল্লাহ সাইদিন আইয়ুব আলাসলামের দুয়াকে কবুল করলেন কিভাবে সেই দোয়া কবুল করা হয়েছিল আল্লাহ সুহামতাল্লাহ তাকে একটি কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আল্লাহমতল্লা বললেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো ঝর্ণা নির্গত হল গোসল করার জন্য শীতল এবং পান করার জন্য অর্থাৎ আল্লাহ সুবাহতাল্লাহ আইউব আলাহ সাল্লামকে তারা পা দিয়ে জমিনে আঘাত করতে আদেশ করলেন ফলে সেই জমিন থেকে ঝর্ণা বের হয়ে আসলো। এই ঘটনার মধ্যেও আমরা দেখলি বা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সুহামতাল্লাহ লুকিয়ে রেখেছেন কেন আল্লাহ সুহামতাল্লাহ সেই অসুস্থ আয়ুব আলাহিসাল্লামকে পা দিয়ে জমিন আঘাত করতে বললেন আল্লাহ সুহামতাল্লাহ চাইলে এমনিতেই তাকে ভালো করে দিতে পারতেন কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ সাহায্য পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় সামর্থ্যের সবটুকুই প্রয়োগ করতে হবে এই জন্যই আলাস মহামতালা বলেছেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো আলাচ মোহামতালা তাকে জমিন ফেটে বের হওয়া এই পানির মাধ্যমে গোসল করতে আদেশ দিলেন ফলে এটা তাকে বিশুদ্ধ করল শরীরের বাইরের দিকে আক্রান্ত হওয়া রোগ থেকে তাকে মুক্ত করল তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন এবং এই পানি যিনি পান করলেন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 পরিবার পরিজন বর্গ এবং তাদের সাথে আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওয়িকরা আলবাব এবং বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ স্বরূপ আইব যখন তিনি সবরের পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ হলেন আল্লাহাম তালা তার কাছে তার পরিবারের সদস্যদেরকে ফিরে দিয়েছিলেন কিভাবে ফিরে দেওয়া হয়েছিল এই ব্যাপারে আলোচনা তিনি ভালো যাবেন হতে পারে সেটা পরিবারের মৃত সদস্যদেরকে জীবিত করে কিংবা পরিবারের নতুন সদস্য দান করে কিন্তু পরবর্তীতে তাকে যা দেয়া হয়েছিল সেটা ছিল পূর্বে যা দেয়া হয়েছে তার থেকে উত্তম তার পরিবারের সদস্যদেরকে আইব আলাহ ইসলাম তিনি ফিরে পেয়েছেন তার সুস্বাস্থ্য তিনি ফিরে পেয়েছেন কিন্তু সম্পদের ব্যাপারে কি হয়েছিল ইমাম বুখারি থেকে বর্ণিত একটি বিশুদ্ধ বর্ণনায় আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন একদিন আইউব আলাহিসাল্লাম তিনি গোসল করছিলেন এমন সময় তার চারপাশে স্মরণের ঘাস ফুরিং এসে ভিড় করতে শুরু করল আসমান থেকে স্মরণের ফরিং এসে তার গায়ের উপর পড়তে শুরু করল সাহিদিন আইউব আলাহিস্লাম সেগুলোকে ধরে ধরে একত্রিত জড়ো করতে শুরু করলেন এই অবস্থায় আল্লাহ মহামতাল্লাহ তার বান্দা আয়ুব আলাহ সাল্লামকে ডেকে বললেন হে আইয়ুব আমি কি তোমাকে এই বিষয়গুলো থেকে অমুখাপেক্ষী করিনি আইব আলাহ সাল্লাম কি জবাব দিয়েছিলেন আইব আলাহ সাল্লাম তিনি বলেছিলেন তোমার ইজ্জতের কসম আপনার ইজ্জতের কসম অবশ্যই আপনি আমাকে তা থেকে অমুখাপেক্ষী করে দিয়েছেন কিন্তু আপনার বরকত থেকে তো আমি মুখাপেক্ষিহীন নই সুতরাং এই ঘটনা এটা ছিল একটি মনজিজা অলৌকিক ঘটনা আল্লাহ তালা তার প্রিয় বান্দা আইব আল্লাহ সাল্লামের অসাধারণ সবরের পুরস্কার হিসেবে তাকে স্মরণের ফরিং দিচ্ছিলেন আলস কুরআ বলেছেন এরপর আমি তার ডাকে সারা দিয়েছিলাম তার যে কষ্ট ছিল সেটা আমি দূর করে দিয়েছিলাম তাকে তার পরিবার পরিজনদেরকে ফিরিয়ে দিলাম বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সম পরিমাণ অনুগ্রহ দান কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ সুর আমাতে আল্লাহ আইউব আলাহামের ঘটনাকে সমাপ্ত করার পর শেষে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে জিকরা লিল আদিন আল্লাহলা বলেছেন আইউ আলাহিসের কাহিনী এটা হচ্ছে আল আবিদিন আল্লাহ ইবাদতারীদের জন্য উপদেশ শুরু। আল আবিদ বা ইবাদ এবং এর আগে কাছাকাছি বক্তব্য রেখে ঘটনাকে শেষ করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওয়া জিক্রা আলি উলিল এই ঘটনা আইব আলসালামের ঘটনা এটা জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ সরু সুতরাং উভয় আয়াতের সমন্বয়ের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যারা আলস মহামাত্লার ইবাদতকারী ব্যক্তি আবি সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন উলিল আলবাব প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান তিনি যিনি জীবনের সর্বক্ষেত্রে আলোচ মহামতাল্লার ইবাদত করে থাকেন দাসত্ব করে থাকেন অবিশ্বাসী কাফের নাস্তিক আল্লাহর অবাধ্যতাকারী ফাসেক মুনাফিক তারা কখনোই জ্ঞানী নয় বুদ্ধিমান নয় যদিও তারা সর্বদা নিজেদের জ্ঞানের অহংকার করে থাকে এরাই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা পার্থিব জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে কিন্তু পরকালের কোন খবর রাখে না দুনিয়ার ব্যাপারে আলেম কিন্তু আখিরাতের ব্যাপারে তারা জাহিল। আইব আলাহ কাহিনীর মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ তার আবিদিন বা ইবাদতকারী বান্দাদের জন্য কোন বিষয়টিকে জানাতে যাচ্ছেন সেটা হচ্ছে সবর আল্লাহ সুহামতাল্লাহর ইবাদত করার জন্য আমাদের অনেক সবর প্রয়োজন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 বিশেষ কিছু সময়ে বছরের কিছু অল্প কিছু দিনে তারা দিন পালন করে থাকেন রামাদানে মসজিদ গুলো পূর্ণ হয়ে যায় কিন্তু রামাদানের পর কি হয়ে থাকে কাজী এই দিনের উপরে অটল অবিচলভাবে অবিরত লেগে থাকা এটা সহজ নয় এই কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রহুসলাম তিনি বলেছেন সুরাহুদ এবং তার সম পর্যায়ে সুরাগুলো আমার মাথার চুলকে সাদা করে দিয়েছে আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে সাইদিনা হুদ আলাহিসাল্লাম তার ব্যাপারে আলো সুমতলা কোরআানে কি বলেছিলেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ফাস্তাকিম লিমা উমির সরল পথে তুমি লেগে থাকো আল্লাহ রাসুদুল্লাহ সাল্লাহামকে আদেশ করে বলছেন তোমার সমগ্র জীবন ধরে তুমি এই সরল পথের উপরে অটল থাকো অবিচল থাকো দৃঢ়ভাবে লেগে থাকো এই জন্যই আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন হুদ তার মাথার চুলকে সাদা বানিয়ে ফেলেছে তাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে কেননা অল্প কিছু সময়ের জন্য আল্লাহ দাসত্ব করা এটা খুবই সহজ কিন্তু নিয়মিতভাবে এটা করতে হলে এই কাজকে ইবাদতকে অভ্যাসে পরিণত করে ফেলতে হবে এবং এর জন্য প্রয়োজন ধৈর্য সবর এবং অধ্যপসায় সাউম পালনের জন্য ধৈর্যের প্রয়োজন সবরের প্রয়োজন জামাতে সাদা তাদাই করার জন্য সবরের প্রয়োজন আল্লাহ সুহামতাল্লাহর জিকির করার জন্য সবরের প্রয়োজন এবং সে কারণেই আল্লাহ সুহামতাল্লাহ আয়ুব আলাহিসামের কাহিনীকে সমাপ্ত করেছেন এই কথার মাধ্যমে জিক্রা আলীল অর্থাৎ আল্লাহর দাসত্বকারী ব্যক্তিদের জন্য এটা হচ্ছে উপদেশ। উপরে যে কষ্ট এসেছিল সেটা ছিল এক ধরনের বালা পরীক্ষা যার মাধ্যমে তার আম্বিয়াদেরকে পরীক্ষা করে থাকেন রসুলসুল্লাহ ইসলাম তিনি বলেছেন নবীগণ তারা সব থেকে বেশি দুঃখ দুর্দশার সম্মুখীন হন এরপরে যারা তাদের অধিক নিকটবর্তী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 আল্লাহ সুহামতাল্লাহ জানেন কে কোন ধরনের কোন লেভেলের কিন্তু মানুষ যাতে অস্বীকার করতে না পারে সেই কারণে আলসামতাল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দুনিয়াতেই তাদেরকে পরীক্ষা করে নেন যদি আপনার ইমান দুর্বল হয় আল্লাহ আপনার কাছ থেকে সহজ পরীক্ষা নেবেন আর যদি আপনার ইমান দৃঢ় হয় আপনার পরীক্ষা হবে তেমনই কঠিন এই জন্যে আমরা দেখতে পাই আল্লাহামতাল্লাহর বান্দাদের মধ্যে যারা আম্বিয়া আলহিমুসালাম তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন শুধুমাত্র দাওয়ার ক্ষেত্রে নয় শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও এই পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল যেমন আমরা দেখতে পাই আব্দুল আবনি মাসুল রাজিদ আলানহ তিনি আল্লাহ রসুলামের মৃত্যুকালীন অসুস্থতার সময় সাকরাত উমামতের সময় যখন তিনি দেখতে গিয়েছিলেন তিনি রাসুল্লাহ সাল্লাহামের গায়ে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর আল্লাহ রসুলাম তিনি বললেন আমার জ্বরের তীব্রতা তোমাদের দুইজন মানুষের জ্বরের তীব্রতা সমর্যায়ের রাসুল্লা গায়ে যে জ্বর ছিল সেটা ছিল সাধারণ মানুষের দ্বিগুণ পরিমাণ কেন ছিল কারণের পর্যায়ের কারণে তাকে অনেক বেশি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই কাহিনী এটা আল্লাহ তাল্লাহ সমাপ্ত করেছেন একটি শপথের ঘটনা উল্লেখ করে আলাহ সহ বলেছেন তুমি তোমার হাতে এক মুঠো ত্রিনশলা নাও ঘাস নাও এরপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না এই আয়তের অর্থ কি এই আয়তে ইঙ্গিত রয়েছে যে রোগাক্রান্ত অবস্থায় কোন এক কারণে আইবুল্লাহ সাল্লাম তিনি কসম করেছিলেন শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি তার স্ত্রীকে একশো বেত্রাঘাত করবেন এবং রোগাক্রান্ত অবস্থায় ঠিক কি কারণে স্ত্রীর উপরে তিনি এই ধরনের কসম করেছেন শপথ করেছেন সেটা আমাদের নিকট স্পষ্ট নয় এই সম্পর্কে কোন সহি বা বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না কাজেই যা অপ্রকাশ্য সেটা নিয়ে কথা না বললে আমরা প্রকাশ্য বিষয় নিয়ে কথা বলবো এই আয়াত থেকে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আইব আলাহ ইসলামের স্ত্রী তিনিও ছিলেন আল্লাহ প্রিয় বান্দিদের মধ্যে একজন কাজেই তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া এটা আলসু মাহাতালা পছন্দ করেননি অপরদিকে শপথ ভঙ্গ করা এটাও ছিল একজন নবীর মর্যাদার খেলাফ কাজে আলহ সু মহামতালা একটি সুন্দর পথ উপায় পদ্ধতি বলে দিচ্ছেন যাতে নবী এবং নবী উভয়ের সম্মান বজায় থাকে এবং পরবর্তী যুগে যুগে সমস্ত নেককার নরনারীদের জন্য সেটা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে আল্লাহ আইব আলাহিসাল্লামকে এতটুকু বৈধতা দিলেন যে তিনি তার স্ত্রীকে শিষ্টাচারের শিষ্টাচারের নিরীখে শিষ্টাচার শেখানোর জন্য তাকে প্রহার করতে পারবেন কিন্তু সেটা হতে হবে মৃদু কোনো অবস্থায় যেন তার শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে না যায় এই জন্য আমরা দেখতে পাচ্ছি সেখানে বেদ দিয়ে আঘাত করার পরিবর্তে তৃণশলা বা ঘাস নিতে বলা হয়েছে যার আঘাত মোটেই কষ্টদায়ক নয়াসিফুন ও সালামুল আল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আল নামিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media youtube channel www.youtube.com slash raindrops media org 2015